السلام عليكم ورحمة الله, الله, الله وبركاته <صحة> الحمد لله الحمد لله نحمده ونستعيمه ونستوفعه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمارنا من يهدي الله فلا مجل له ومن يؤذله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم কাহি কম ই বিন কাহি أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تدفعون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم إليه تُعجعون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين السورة بقرر التعيات পুনরুত্থানের ব্যাপারে ট্রামতের ব্যাপারে এই আয়াত কিছু আকিদা বিষয়ক কথা আজকে বলার উদ্দেশ্য বর্তমানে এ নিয়ে অনেক ফেতনা কেউ কেউ ছড়ায় মানুষের ইমান আকিদা নষ্ট করার জন্যে বিশেষ করে চক্র। দেশের মায়া মহাব্বত এখনো বলতে পারেনি মায়া দেওবদের সংগ্রাম আর চিলায় ইংরেজদেরকে যখন দেশ থেকে তাড়াইয়া দেওয়া সেই মহাব্বত তারা এখনো ভুলে নেয়নি এখনো এদেশের মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে এদেশকে আবার নিজেদের করার ফিকিরে তাদের নানামুখী ষড়যন্ত্র চলছেই চলছে কিতাবল মুরের বইয়ের নামটাও আরবিতে লেখা আন্নুর সেই কিতাব আমাদের হাতে আসছে এই কিতাব এই বইয়ের লেখক খ্রিস্টান মুসলমানকে বিভ্রান্ত করার জন্যে এমন বই বাড়ানো হয়েছে এমন বই লেখা হয়েছে যেগুলোর সব প্রমাণ কোরআনের আয়াত দিয়ে দেওয়া হয়েছে কোরআনের আয়াত এই আয়াত দিয়ে দিয়ে দলিল দেওয়া হয়েছে এই জন্য নাম দিছে কোরআন কোরআনের আলম যে তোমাদের কোরআনে তো বলে খ্রিস্ট ধর্ম সত্য तो कुरान जो नहीं बोले कुरानद ख्रीटान दलान अपराधी नजर की रास्ता आर्वी लेखा কিতাব লেখা হয়েছে লেখসে কেন খ্রিস্টান বাইবেল সোসাইটি ছাপায় প্রত্যন্ত অঞ্চলে এগুলো বিলি করা হচ্ছে ইমাম খ্রিস্টান ইমাম পীর সাহেব পাওয়া গেছে দুইজন যারা খ্রিস্টান পীর একজনের পরিচয় দেয় সে খ্রিস্টান পীর তো যেহেতু সে মুসলমান সে করে বিশ্বাস করে এই জন্য খ্রিস্ট ধর্ম এটা শুদ্ধ সঠিক এটা জন্য তার নতুন আরেকটা নাম দেওয়া হয়েছে তুমি ইসাই মুসলমান ইসাই ধর্ম খ্রিস্ট ধর্ম তোমাদের কিতাব মত সঠিক তাইলে তুমি ইসাই আসো মুসলমানও আসো সমস্যা কি নতুন এই পরিচয় কোন পরিচয় নাই না কোরআনে হাসে না হাদিসে আসে না কোন শরীয়তে আসে কোরআন দিয়া দলিল দেওয়া হচ্ছে হাদিসের দিকে একটু কম যায় আজকাল কোন কোনো মানুষ নিজেদেরকে আহলে কোরআন দাবি করে যে আমরা কোরআন কোরআনওয়ালা হাদিস কেন বিভ্রান্তি ছড়ায় আপনাদের জানা উচিত এগুলো যারা নিজেদের কোরআন দাবি করে কোরআনে বিশ্বাস করে সঠিক আল্লাহর কিতাব মেনে বড়শয় তা সে আসলে কোরআন ঠিক ওই ব্যক্তি থেকেই হাদিস শুনেছি রসুল করিম থেকে কোরআন শুনেছি হাদিস রসুল থেকেই শুনেছি সাহাব এ কাম থেকে কোরআন শুনেছি ঠিক হাদিস ও তারপরে কথা থাকবে যে বিকৃতি আসতে পারে যেহেতু কোরআন আল্লাহ হেফাজতের জিম্মারি নিসারি নেন কথা আসতে পারে কথা উত্তর হচ্ছে যে কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন আল্লাহ তালা নিছেন কোরআন ওয়ালাদের হেফাজতের আল্লাহ যখন থাকবে না আল্লাহ তার কালামকে উঠায়নি উঠায়নিবেন ক্যামত হয়ে যাবে আল্লাহর কালাম দুনিয়ায় থাকবে না মানুষ দুনিয়ায় থাকবে না কারণে কথাগুলো বললাম এই আয়াত আলমিন বলছেন ও মানুষ তোমরা তোমার রবকে আল্লাহকে কিভাবে অস্বীকার করতার কথা তিনি যা বলছেন তাকে তোমরা কিভাবে অস্বীকার করুমা মার মৃত ছিলা। আমরা সবাই মৃত ছিলাম মা বাবা তাদের যে লুৎফা বীর্য সেগুলো মৃত সেগুলো যে বিষয় দিয়ে তৈরি খাদ্য সেটা মৃত আমাদের মূল আমরা মৃত ছিলাম এটাই ঠিক অকুম তুমা রক্ত জমাট রক্ত হইছে থেকে গুষ্ট পিণ্ড হইছে সেখানে হাড্ডি ভিতরে আল্লাহ ঢুকাইছেন ওই হাড্ডিকেছেন পরিপূর্ণ একটা শরীরের যখন রূপ আসছে সেখানে আলামিন এর আগ পর্যন্ত তো আমি মৃত্যু ছিলাম ওখান থেকে আমার অবস্থান এখানে আসছে এখন আল্লাহকে অস্বীকার করা শুরু করছে তোমাকে জীবন দান করছেন সুমাই তুকুম প্রত্যেকটা মানুষকে এই জায়গাটা হচ্ছে আবার জীবিত করবেন মৃত্যু দিবেন আবার জীবিত করবেন যখন মানুষকে মৃত্যু দিবেন আল্লাহ তা তখন কবরে যখন তাকে রাখা হবে এই জগৎটাকে বলে আলামে বরজাহ কবর জগৎ যেটা কবর এটাকে বলে পর্দা মানে সীমান্ত বিভিন্ন অর্থে আসে এই কবর জগৎকে আলামে বরজাহ এই বলা হয় যে এটা মানুষের দুনিয়া এবং আখরাতের মাঝখানের পর্দা সীমান্ত এর পরে আপ এর আগে দুনিয়া কবরের জিন্দির পর তোমার জন্য অথবা এই নামের ফেমান্তর যখন মানুষকে কবরে রাখা হয় মৃত্যুর পর তখন কবরে তাকে আবার জীবিত করা হয় প্রত্যেকটা মানুষকে জীবিত করার পর তাকে কিছু প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার পর যখন ফায়সালা হয়ে যায় আবার মৃত্যু দেওয়া আবার জীবিত করা হবে তো মানুষকে কবরে রাখার পর যখন মৃত্যুর পর যখন কবরে রাখা হবে তখন তাকে যখন উঠা জিজ্ঞেস করা হবে কিছু প্রশ্ন তাকে রাখা হবে তোমার তোমার রথকে এই প্রশ্নের উত্তর তো তারাই দিবেন যারা দুনিয়ায় রবকে রব মানছেন আল্লাহ যে কোনো হুকুমের মধ্যে কেন বলেন নাই কেন বলছেন আল্লাহর হুকুমের মধ্যে কেন বলছেন অনেক সময় বলছেন কিন্তু বলার মধ্যে বেশ কমাস কেন মধ্যেও বেশ কমাস কোনো কোনো কেন অর্থ কুফুরি হয়ে যায় আল্লাহ তারা মানুষকে যখন বানাইছেন তখন ফেরেস তারাও বলছেন কেন বানাইবে আর তাকদিস মানে অন্তরে সেই পবিত্রতাকে বিশ্বাস করা তো তারা বলছেন আমরা জবানোর পবিত্রতা বর্ণনা করি অন্তর থেকেও বিশ্বাস করি তো আপনি মানুষ কেন বানাবেন সে বলছে যে আমি কেন সে করবো আদমকে আদম হচ্ছে মাটি আমি আগুন আগুন মাটি থেকে উত্তম্ব আমি তার থেকে উত্তম খালাক্তারি কামড় পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে আর ফেরস তারা কেন বলো জবাব পেয়ে গেছেন অভিশপ্ত হয় নাই দুনিয়ায় আপনি আমি আমিও কেন করি আপনারাও কেন বলেন অনেক সময় এই আমুল কেন কেন যদি জানতে চাওয়া হয় আছে সমাজে এরকম মানুষ যারা নিজেদেরকে দিনদার করে। করে সহিদার মানুষ দাবি করে কিন্তু নানা রকমের আপত্তিজনক কথাবার্তা প্রশ্ন রাখলে উদ্দেশ্য করা হয় পেস লাগানো ও ভাই उद्देश्य ना ना -फ़ल जान नाम जो जो कबरे रखा मार रबा प्रश्न कर रब रब এই প্রশ্ন যদি করা হয় দুনিয়ায় যদি রবকে মেনে যায় কেউ তার কোন দিন স্বপ্নের উপর নির্ভর নয় স্বপ্ন ছাড়া অন্য কারো স্বপ্ন দলিল নয় বিশ্বাস করি আমরা কিন্তু রসুলের একটা হাদিস আছে স্বপ্ন সম্পর্কে এই জন্য আমরা স্বপ্নের ব্যাপারে অনেক ক্ষেত্রে বিশ্বাস করি কারণ এই স্বপ্ন এমন এক আল্লাহ দেখেছেন যার সম্পর্কে মিথ্যার কোন অবকাশ আমরা কখনোই পাই স্বপ্নকে কেন বিশ্বাস করলাম স্বপ্নে পাওয়া দিন দিন স্বপ্ন পাওয়া দিন একটাই ইসলাম দেওবন্দি আঁকি দেয় বিশ্বাস করে অনেকে খোঁচা লাগায় যে আপনি মুসলমান না যদি মুসলমান হন তো দেওবন্দী আঁকিয়ে কোনটা আরে আশ্চর্য নতুন কোন দিন নয় নতুন কোন শরিয়ত নয় শরিয়তটা একটাই ইসলাম দিন উনায় ইসলাম কেন এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা আল্লাহ করে। যে উদ্দেশ্যে কথাটা বলার পর এই প্রশ্নের কি জবাব দিছেন আপনি বলেন মনকার নাকি যখন এই প্রশ্ন করেন তখন আমি তাদেরকে জিজ্ঞেস করছি মান রব হুকুম তোমাদের রফকে অনু ফের পাল্টা প্রশ্ন করছেন তোমাদের রবকেছেন আরে আল্লাহ হ্যাঁ জীবনে এমন প্রশ্ন পাল্টা প্রশ্ন তা শুনি নাইম রাহুর কবরের পাশেই তো রসুল করিম সাল্লামের কবর আবু বকর রবি কবর রসুলি করিম সালাম ভাই কার সম্পর্কে ফারুক রাহু সম্পর্কে সবার কবরে এসে রসুল কথা বলবেন না কিন্তু কেউ যদি দুনিয়ায় তার রপকে রং হিসেবে মেনে নিতে পারে কোন রকমের কেন কিন্তু ছাড়া আল্লাহর সমস্ত হুকুমের মধ্যে কোন অধিকার নাই আল্লাহ রসুলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসার পর তার কোন সিদ্ধান্ত সে চাপাবে বলবে এই অধিকার কোন মহমিন কোনো মোহমিন সিদ্ধান্ত একমাত্র আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন এটাই আমার জন্য মানতে হবে আমার মনে ধরুক আর না ধরুক এটাই আমাদের করতে হবে সমস্ত মানুষের মৃত্যু হইলেই তো কবরে যাবে আল্লাহ রসুলও মারা গেছেন ইন্না ক্যামাই ইদ ও ইন্না হুম্মাই ইত আল্লাহ রসুল কে আল্লাহ তারা বলতেছেন আপনিও মরবেন তারাও মৃত্যুবরণ করবে রসুল মৃত্যুবরণ করেছেন কোন সন্দেহ নাই কিন্তু কবরের মধ্যে সমস্ত আমি সালামকে আল্লাহ আবার যখন হায়াত হায়াত কে আর নেন না তালা কবরে যেই হায়াত দেন এই হায়াত হচ্ছে আলমে বরজ হায়াত এটা দুনিয়ার হায়াত না কাজে এরকম কোন প্রশ্ন করা যাবে না যে রসুল কি খান না রসুল দুনিয়ার হাজত যেমন পুরা করতেন বাথরুমে যেতেন সেখানে হয় নাকি এইরকম কোন প্রশ্নের কোন জীবিত কেমন এটা আমাদের জানার বিষয় কাজে এটা নিয়ে আলোল আলোচনা বিতর্ক একদম উচিত না রসুল কবরে জিন্দা আসেন না মৃত্যু আসেন এতে তোমার কি আসে যায় তোমাকে বলা হয়েছে রসুলের জন্য দূরত পড়া আলমে বরজাকের মধ্যে আমি আলহ সাল জীবিত তাদের হায়াত আছে সেই হায়াতের ধরন কি এটা আমাদের জানার বিষয় নয় ভাই এটা আমার নামাজ সহি গাই সহি হওয়ার জন্য কোন আমার নামাজ শুদ্ধ হবে কিনা এই বিশ্বাস বিরোধমান সারা দেশে চলছে এই বিতর্ক আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তোমার দরকার কি আল্লাহ নানা রকম কথা বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ আর তোমার জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের দিকে আল্লাহ মনোনিবেশ করেছেন যে আসমান শেষ আসমান এখানে নেমে আসেন আল্লাহ ডাকতে থাকেন আলে আমি মুস্তাক আসো কোন ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করবো আমি আসো কেউ আমি তোমার এই আয়াত আমার এখানে আপনি কি সিদ্ধান্ত দিবেন যেহেতু সিদ্ধান্ত দিতে পারবেন না কোন সিদ্ধান্ত দিতে পারবেন না যাদের অন্তরের মধ্যে বস্রতা আছে এই সমস্ত আমার নামা শুদ্ধ হবে আমি শুধু এতটুকুই জানবো যে আল্লাহ তার ক্ষমতা সব জায়গায় আছে আমি এতটুকুই জানি আল্লাহ কোথায় আছেন এই চিন্তা আমার বিষয় নয় আমি শুধু এতটুকু জানবো আল্লাহ সব জায়গায় আছে যেখানে ইচ্ছা পাকড়াও করতে আছে যদি বসে থাকেন তাহলে মাঝখানে আল্লাহ তারা কেমনে জান প্রশ্ন আসবে এই প্রশ্নের ধান্দায় পরে যাবো আমি বিভ্রান্ত হবো ইমান চলে অবস্থায় চলে যান কাজে কেউ যদি আপনাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে নাড়াচাড়া দেয় বলে ভাই তোমার এই তালাস নিয়ে তুমি থাকো এটা আমার বিষয় খালাস কোন বিতর্কে তার সাথে যাওয়া কোন ভাবি উচিত না আর একটা আছে মানা এনাম সাহেব সালামু আলাইকুম নামাজ পড়ছেন আচ্ছা এদিকে আসেন ওনার জায়গা দেয় মাজুর মানুষ আপনি আলহামদুলিল্লাহ আস এখানে আস জুতা থাকে লাঠিটা রাখেন অথচ দিনের ফিকির নিয়ে সারা দেশের চষে বেড়ায় এক পাবলিক এ লোকটাকে ইজ্জত করলাম সেই জন্য নিজের পায়ের খবর নেই সারা বাংলাদেশের মানুষের ইমান নিয়ে তার প্রেশানি শেষ এই পাওনি এই আমরা সবাই বলি না নিজের নাম নিজেই দেয় ল্যাংরা নিজেই বলে এই পাওনী সারা বাংলাদেশে চষে বেড়া সেই পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ওই সমস্ত অঞ্চলগুলোতে সফর করে এই সাধারণ অল্প শিক্ষিত মানুষগুলো ডায়িকা না আনা পুরাণের তালিম দিয়া এদেরকে বিভিন্ন মতব্যানা সেখানে আবার শিক্ষক বানায়া দিয়া আবার দৌড়ে ঢাকা আসে আইসা ওই শিক্ষকের বেতনের জন্য একজন লোক ঠিক করে আবার সেই পঞ্চগড় ঠাকুরগাঁও দৌড়ান এই ফিকির চলছে বেসারা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আবার এখানে এক মসজিদের মধ্যে তালিম দেয় বয়স্কদেরকে একটা পেরেছানি তার ভিতরে কাজ করে আল্লাহ তাহলে এই বেচার এই কষ্টের ছিল একদিন বলেছি ওদের যুদ্ধের সময় ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সন্তানরা বি সবাই ধরছেন আপনি যাওয়ার দরকার নাই আব্বা আপনি যাওয়ার দরকার আমরা যাচ্ছি পরিবারের পক্ষ থেকে আমরা যাচ্ছি দুনিয়া যেভাবে হাঁটতেছে ওইভাবে হাঁটবো এই আশা কে আমার নাই আল্লাহরতাম আপনি জামুহের এই আগ্রহ দেখা বলেন যাও যাও যাও যাওয়ার সময় তোয়া করছেন আল্লাহ আমাকে আপনি যখন তার সন্তানরা মদিনায় নিয়ে আসবে মদিনায় আর ওই ঘোড়ার সামনের দিকে আসেনি রসুল সাল্লাম জিজ্ঞেস করছেন কি অবস্থা বলছেন এই দোয়া করছেন এই দোয়া করলে তো আল্লাহ আমরুবুল হাজরেন যে কথাটা বলছিলাম অত্যন্ত স্পর্শ কথর ব্যাপার নিয়ে আলোচনার কোন দরকার নাই কোন দরকার নাই এগুলো আল্লাহ আপনাকে কবরে যে তিনটা সুয়ার হবে জিজ্ঞেস থাকতো না জমিনে থাকত না আল্লাহ তাহারের পক্ষ থেকে যে প্রশ্ন করা হবে আমার রব তখন জিজ্ঞেস করা হবে না তোমার রবের হাত পা ছিল কিনা আকার ছিল না নিরাকার ছিল এই প্রশ্ন করা হবে না বাবার যে সমস্ত ব্যাপার আছে যেগুলো বিশ্বাস করা আমার দরকার ইমানে আকার ছিল কি নাই এটাও বিশ্বাস করতে হবে আল্লাহর অবস্থান কোথায় আরো শুরু পুরোনা জমিনে না সব জায়গায় বিরাজমান এটাও বিশ্বাস করতে হবে আমার ইমানে মুফা মধ্যে এটাও কাজে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো যে কথাটা বলছিলাম সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে করবে একজন মানুষকে আল্লাহ মৃত্যু না দিয়ে আসমানে তিনি হচ্ছেন তার সম্পর্কে রবীন্দন বলেছেন আমি আপনাকে মৃত্যু দিব আপাতত আপনাকে আমি আসমানে উঠে আনিলাম এটা হচ্ছে আর বক্তব্য বিভ্রান্তিতে আল্লাহ বলছেন তারা কত করে নাই তারা সুলিতে চড়ায় তাই ঈশা আলহী সাল্লা দুনিয়ায় আবার আসবে যে বিষয়টা আমাদের আলোচনার আজকে মূল বিষয় ঈশাআ সালাম আবার দুনিয়ায় আসবে হয় নাই ইসা নত স্থগিত হয়েছে নবুয় ক্যান্সেল না ঈশা আলিয়ালাম দুনিয়ায় আবার আসবে আবার আসার পর তিনি তার শরীয়তকে তার শরীয়ত প্রচার করবেন না তিনি শরীয়তে মোহাম্মদ সাল আলী ওসালামকে প্রচার করবেন তো অমর ফারুক রাজি আল্লাহ তাহলে একদিন তাওরাত দেখতেছিলেন করিম কাছে গিয়ে তাওরাতের দেখি অনেক সুন্দর সুন্দর কথা আছে তাইলে আমরা কেন মানবো না চারা মুবারক লাল হয়ে যেত ফারুক রাহু তালা উপর রসুল খুব রাগ হয়ে গেল বলেন যেই তুমি পড়তেছো स्राथ दुनिया, दुनिया जाय के माना जा समस्त जे, ষড়যন্ত্রকারীরা আমাদের আপনাদের সামনে তাও কিছু অংশ আইনে পেশ করে আমার এই কিতাব কোরআন এটা পেয়ে কে আমি সন্তুষ্ট নই এই কোরআনের মধ্যে কি আমার জিন্দগির সব সমাধান নাই যদি থাকে তাহলে অন্য কিতাবের দিকে আমি কেন মান তাই করছে না তারা তারা যেটা করছে নতুন নতুন পীর সাহেবদেরকে তৈরি করতেছে আপনি এই পীর সাহেব মনে করেন আপনি মনে করেন এই সমস্ত পীর সাহেবরা নিজস্ব ধান দার জন্য এগুলো করতেছে নিজস্ব ধান দানা তারা নিজেরাও ষড়যন্ত্রের শিকার কাউকে কাউকে এই মা দিবান প্রকাশ করতেছে এরাই কয়দিন পর ঈসা আল ইসাল্লাম দাবি করে বসবে এটা একরকমের ষড়যন্ত্র আরেক রকমের ষড়যন্ত্রের ষড়যন্ত্র এই সংগঠনের যিনি নেতা তিনি সমাজে এখন একটা বিষয় প্রচার করতেছে। কিতাব ও মার্কেটে ছাড়ছেন আমি অনেক জায়গায় পোস্টারিং দেখেছিলাম কিছুদিন দ্য জালের যে তাদের দাবি হচ্ছে দার্জাল কোন ব্যক্তির নাম না দার্জাল একটা সভ্যতার নাম সেই সভ্যতা হচ্ছে বর্তমান ইয়াহুদিন আসারা তাদের আচরণ তাদের জুলুম এই সব কিছুই হচ্ছে দার্জাল এটাই দার্জাল কাজে এদেরকে প্রতিরোধ করা এটা মুসলমানদের জন্য জরুরি যেহেতু দার্জাল আসলে তাকে প্রতিরোধ করতে হবে কাজেই বর্তমান সময়ের ইয়াহুদিন আসার প্রতিরোধ করতে হবে छेस्ट कुरान के मिथ्या प्रमाणित कर प्रतरोध कर গোড়া ওর আমি রোধ করার একটা ষড়যন্ত্র চলতে কিভাবে একদম সহজ বিষয় দার্জাল যদি কোন সভ্যতার নাম হয় দার্জাল যদি একটু মস্তবা রাখেন ব্যক্তি না হয় দার্জাল যদি কপালের কাফের লেখা যেটা রসুল বলেছেন সেই ব্যক্তি না হয় তাহলে রসুলের কথা মিথ্যা হয়ে যায় এক নাম্বার কথা রসুলের কথা মিথ্যা হয়ে যায় রসুলের একটা কথা যে যদি মিথ্যা তারা প্রমাণ করতে পারে রসুলের লক্ষ্য একটা সব জায়গায় এই কথা বলার আরেক বিষয় হচ্ছে রসুলের কথা হচ্ছে আসবেন আর রসুল বলছেন দাজ্জালকে ইসা আলাইস্লাত হত্যা করবেন মাহাদ সাথে লড়াই হবে মুসলমান মারা যাবে বিপক্ষ মারা যাবে বহু কিন্তু ইসা আলাইসালাতাম আসার খবর শুনলেই দার্জাল পালাই যাবে দাজজালকে ঈসা আলাইসাল্লাম হত্যা করবেন এখন যদি মনে করা হয় যে দাজজাল এক সভ্যতার নাম তাহলে অটোমেটিক ईसात दादाइल ईसा दुनिया जारा है। एक दा मानी कुरान जब जी इसा के मृत्यु दी नाई अपनी मृत्युबरण करें नाई अपना हत्या कर आसमान उठाया आज दुनिया कथा मिथ्या मिथ्या চিন্তা করছে কোন জায়গায় যায় আক্রমণ করছে অনুসারী এরা ইয়াহুদিন আসার দাজ না দার্জালের পক্ষের দার্জাল ইয়াহুদ্দিনের ঘরেই জন্ম নিবে এটা আমরা বিশ্বাস করি যেহেতু রসুল বলেছেন রসুল বলেছেন আমরা বিশ্বাস করি রসুল্লাহ আপনারা জানেন আমরা যতটুকু বিশ্বাস করিদিরা তার চেয়ে বেশি বিশ্বাস করে এটা জানেন কে ইয়াহুদিরা তার চেয়ে বেশি বিশ্বাস করে রসুল বলেছেন ফেরেজ তারা মুসলমানদেরকে সহযোগিতা করে রসুল বলেছেন এমাম মাহাতির সাথে ফেরেজ তারাও লড়াই করবে রসুল বলেছেন এবং ফের সহযোগিতার কারণে কুফার শক্তি বারবার পরাজিত হয় এই কথা আমি আপনি যতটুকু বিশ্বাস করেছি তার চেয়েও বেশি বিশ্বাস করে এই জন্য তারা এত প্রযুক্তির মাধ্যমে এত উন্নত ক্যামেরা তৈরি করেছে যেটা তারা শূন্য ছেড়ে দিচ্ছে তার কাজ হলো এমন কোন প্রাণী আবিষ্কার করা যার মধ্যে কোনো রকমের তাপ আছে উষ্ণতা আছে দেখা যায় না এটাকে ফ্রিস্তা ফিরিস্তা নোর তৈরি তাপ আছে শরীর দেখা যায় না অশরীর এই অশারীরিক খোঁজার জন্য তারা অলরেডি কেমন কেন এটা যে এই অশরীরে যদি চিহ্নিত করা যায় তাকে ধ্বংসের একটা চেষ্টা প্রচেষ্টা তারা চালাইতে পারে আসমানে অশারীরিক খোঁজার জন্য তোমাদের এত টেনশন কেন টেনশনের জন্য তারা মানে মাহাদের সৈনিকদের সাথে তাদের লড়াই হবে সেই লড়াইয়ে মাহির যাদের সহযোগিতা যেখানেই দাঁড়াবে পাথরের পিছনে দাঁড়াইলে পাথর বলবে আমার পিছনে ইয়াহুদি অ মুসলমান হত্যা কর। গাছের পিছনে দাঁড়াইলে গাছ বলবে আমার পিছনে ইয়াহুদি মারো একটা গাছ সে গাছ সস্পেরা এখন সেই গাছের চাষ করা কারণ কেমন তার আগে লুকাইতে হবে একটা গাছের নিচে তো লুকাইতে হবে ও ভাই এই কথা আমি আমাকে বিশ্বাস না করলেও আমাদের মনে সংশয় থাকলেও ইয়াহিদের মনে কোন রকমের সুচয় নাই তারা রসুলকে তাদের বাবার চেয়ে ভালো চিনে কুরানের কথা যাই হোক যে কথাটা বলার উদ্দেশ্য যে প্রসঙ্গ ক্রমে কথাটা বলতে হয় যদিও মাকসাদ আজকে এই বিষয়টাই ছিল যে এই সমস্ত বিভ্রান্তিতে পড়বেন আল্লাহ আল্লাহর বসতে এই সমস্ত করবেন আমরা তাকে দাওয়াত দিব দিনের জন্য যে ভাই তুমি যা করছো এটা ভুল এটা মিথ্যা কেন মিথ্যা কেন মিথ্যা এর সহজ প্রমাণ কি জানেন সহজ প্রমাণ হচ্ছে তুমি দলিল দিতে সুখী দিয়া দলিল দিতেছ তার মানে হচ্ছে তুমি এটা বিশ্বাস করো আমার কিতাব সত্য আমার কিতাব সত্য না হলে তুমি আমার কিতাব দিয়া কেন দলিল দিবা আমার কিতাব যদি সত্য হয় তাহলে এই একটা দুইটা আয়াত সত্য না পুরা কিতাবই সত্য আসুন তো ইন আল্লাহ আপনার নিয়ে আসবেন নিয়ে আসবেন মারামারিতে ইনশাল্লাহিন নিয়ে আসবেন ইনশাল ছোট্ট মানুষটা আল্লাহ এত কাজ করতেছেন মার্শালে যারা তার হাতে এত বড় বড় মুরতাস যারা মুসলমান খ্রিস্টান হয়ে গেছে যেই লেবু না প্রতিবেদন আছে আমরা ছবি তুলে নিয়ে আসছি সব দলিলা নিয়ে আসছি এগুলো প্রমাণ নিয়ে আসছে একজন মানুষ যদি পঁচিশ হাজার মানুষকে খ্রিস্টান বানাই ফেলে তো পুরো দেশের মধ্যে বাংলাদেশের প্রতি জনের একজনকে তারা খ্রিস্টান হিসেবে দেখেছে অলরেডি তারা তারা বলছে তাদের বিশ্বাস তারা সাকসেসফুল হয়ে গেছে কি মনে হয় ও ভাই আমরা হাঁটতেছি ফিরতেছি কি মনে হয় সব মুসলমান নামে মুসলমান নাম তার মুসলমান কিন্তু সে নিজেও খ্রিস্টান বহু মানুষকে খ্রিস্টান হওয়ার দাওয়া দিতেছে ইসাই মুসলমান নাম নাম তার ঈসাই মুসলমান পিস্টান বলছি আজকে পৃষ্ঠ খ্রিস্টান শুনলে কেমন লাগে নিজেই খ্রিস্টানি সহ ও ভাই ফোর তুমা কোন রকমের বিভ্রান্তিতে জড়াবেন না বিভ্রান্তি হোক আল্লাহ করবে আলিমদের সাথে সম্পর্ক রাখবেন সহি তাদের থেকে জানতে হবে আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর কায়ে বহু জরুরি জিনিস যেন ইমান নিয়ে অস্বীকার করে নাস্তিকের অস্বীকার করে কবরে আজাদ হয় কোনোদিন তো শুনি নাই চিৎকার শুনছেন নেই কোনোদিন শুনে নাই জেনে রাখবেন দুনিয়ায় মানুষের সুখ দুঃখ অনুভব করে শরীর কে অনুভব করে শরীর রোহ টের পায় কবে সুখ দুঃখ অনুভব করবে রূপ শরীর টের শরীর যেখানেই থাকুন আপনি মনে করেন শরীর শেষ শরীর যেখানেই থাকুন আল্লাহ তারা আভার দিবেন রূপকে শরীর টের পাবেন আর জান্নার জাহান নামের মধ্যে অবস্থা হবে রুহ এবং শরীর দুটার মধ্যে আহাত দেওয়া হবে এইজন্য দুনিয়ার কষ্টের চেয়ে জাহান নামের কষ্ট বেশি দুনিয়ার আরামের চেয়ে জাহান নামের আরাম বেশি কেন দুনিয়ায় আরাম পায় শুধু শরীর আজাদ পায় শুধু শরীর কপরে আজাদ পাবে শুধু রুহ আরাম পাবে শুধু রুহ আর জান্নার জাহান নামে আরাম পাবে শরীর ও রুহ যাহান নামে কষ্ট পাবে শরীর অন্য সেখানে শাস্তিটাও কঠিন হয় দুনিয়ায় যখন আমরা ঘুমায়া ঘুমায় ঘুমের মধ্যে দেখি বাঘ একটা আসতেছে দেখেন না সাপ আসতেছে আসে না দেয় ধাওয়া আর দৌড় দৌড়েতে শেষ স্বপ্নে দেখে মুরগির রান টানতেছে ঘুমায় ঘুমায় সকালে উঠে দেখে কাঁথা ছিঁড়া শেষ দেখে নাই এরকম আসরে মুরগি খেয়েছে কাথা খাইছে বাঘে যে দৌড়াইছে ঘুমের থেকে উনি মানুষ না কয় আরে ঘুম থেকে ভয় যদি কেউ ঘুম স্বপ্নে ভয় কিছু দেখে ঘুম থেকে উছা সে আতঙ্ক তার মধ্যে কাজ করে সে হাফাইতে থাকে সে যখন দৌড়ায় ঘুম ভাইয়া গেলে হাফাইতে থাকে আপনি যখন ঘুমের মধ্যে ওই বাগের দৌড়ানি খেয়েছেন আপনি যখন ঘুমের মধ্যে ওই রান খাইছেন পাশে আপনার যে শুয়ে আসেন সে টের পাইছেন কেন টের পায় নাই কারণ ওটা আপনার রোহ অনুভব করতেছে আপনার শরীর ঘুমিয়ে গেছে রোহ যখন কোন জিনিস অনুভব করে তখন পাশের মানুষ পায় না এই নজির আল্লাহ আল্লাহ দুনিয়া ঘুমের মাধ্যমে আপনাকে দেখাই দিয়েছেন যাতে নাস্তিকরা কবর সম্পর্কে অভিযোগ না করে যে কবর যদি শান্ত হয় টের পাই তার আবার হায়াত দিবেন এটাকে অস্বীকার করে কাদিয়ানি তো একবার বহস হইতেছিল যে হাজরত ইসা আলাইসালাম এখনো জীবিত আছেন তাদের বিশ্বাস ঈসা আলাহিসাল্লাম মৃত্যুবরণ করছে আমি যেটা দেবো সেটা হচ্ছে তোর মোর দেবো আমি পায়খানা কৈপুরে মরছে পায়খানার মধ্যে মরছে গোলাম মাহমুদ কাদিয়ান না তাদের প্রশ্ন ইসা আলাইসালামের যদি মৃত্যু না হয় তাইলে ইসা আলাই তো দুনিয়ার হায়াত নিয়ে আসেন মরদুত হয়েছে আর কোনো কেন আসে যদি জানার উদ্দেশ্য হয় ফেরেস তারা প্রশংসিত হয়েছে তো যখন এই প্রশ্ন আসছে যে তিনি পায়খানা করেন কই তো উত্তর দিচ্ছেন যিনি তিনি বলছেন তোমার যে গোলাম আহমদ কাদিয়ানি আছে তার মাথার মধ্যে করে যেমন প্রশ্ন তেমন উত্তর অনেক সময় উত্তর দেওয়ার জন্যে কিছু মাইনা নিতে হয় হজরত ইব্রাহিম আলী তার কমকে বুঝানোর জন্য যে এগুলো কোনোটাই মাহবুদ হইতে পারে না তিনি মাইনা নিচ্ছেন ধরলাম এই নক্ষত্র আমার রথ যখন রাত হইছে দিন হইছে তখন সবাই এটা একে বলে ওই বিয়া সে রেতে পারে না ইব্রাহিম আল ইসলাম স্বামীক মেরে নিছিলেন বুঝানোর জন্য বলতে হলে সূর্যটা রেখে সালাম্মা রা বাজে রে এটাও তো গেছে গা বলে তাহলে ডো বাদ হর বাদ এরপরের দিন সকালবেলা পর তাহলে সূর্যটা অনেক বড় সন্ধ্যা যখন দেখেছে বুঝানোর জন্য তো ওই যে তিনি বলছেন যে ঠিক আছে মায়রা নিলাম তোমার কথা পায়খানা কোথায় করে আসলে এই দুনিয়ার জগৎ ছাড়া অন্য জগতে কে কি অবস্থায় আছে এটা আল্লাহ ভালো জানে জানার দরকার আমরা এতটুকু জানি রসুল বলেছেন তাদের খবরে জীবিত রসুলের কথা আমরা বিশ্বাস রসুল ও জীবিত তো এখন ওই যে বলছে কাদিয়ানির মাথায় পরে তারা বলে ওই নি আপনি দেখছেন না দেখলে তোমার তোমার এই ব্যক্তি না নবী নবীরা তো কবর জিন্দা থাকে তো কবর খুঁজে দেখো আছে কিনা এখন তার কবর খোঁদে না বলে কবর খুঁজলে দেখবা তার কবরের প্রতি ইসা আল্লাহ পায়খানা দেখো এখন কবর তো আর না কারণ কবর খুঁজলে তো আর কাদিয়ানি পাওয়া যাবে না যাবে এ তো নবী না আর কবর তো খেয়ে মাটি হাডি ছাড়া কাছে নয় হাডিও বিভ্রান্তিকর না আপনি নিজে বলতে চাই না তিন দিন আগে এক ভাই তিন চার দিন আগে এক ভাই আমাকে বলতেছে হাদিস তো আমি চুপ হয়ে গেছি আমার তো আর কোনো জবাব নাই আমি একবার ঠিক মতো আপনি কেন জিজ্ঞেস করতে গেছেন আপনার কাছে আপনি আরেকজনের আমল সম্পর্কে আপনি কেন জিজ্ঞেস করতে চান সে হাত তুলল কি না কেন তুলবো এই জিজ্ঞেস করার অধিকার আপনার নাই সে আমি আপনি হাদিস জানেন কেন সমাজে এই সমস্ত কথাগুলো বলে বিভ্রাট আসতে করে নিয়ে বলে আমি সহিয়া পিতার মুখ সহিয়া হাদিসে আছে ইমামের পিছনে সুরে ফাতেহা করতে হবে ইমামের পিছনে সুরে ফাতে পড়তে হবে না আমি জানত কোথাকা কাজেই এদের সাথে কোনোভাবে কোনোভাবে কোনো বিষয়ে তর্ক করা আমার পক্ষে শোভা পায় না এটা আমার কাজ না বিভ্রান্তি ছড়াই ও রামায় এটা প্রচন্ড ভাবে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপনার সমালোচনা হয়েছে তিনি স্বীকার করেছেন হা আমি এ আর বলবো না আমাকে এখন বললে আমি বলি আলিমদেরকে জিজ্ঞেস করেন এখন আপনারা যেটা দেখেন এটা হচ্ছে আগের রেকর্ড নতুন করে না বলার কথা বলেছেন তিনি যদি রাখেন আলহামদুলিল্লাহ না রাখলে আল্লাহ তাকে হ্যাঁ আমরা দোয়া করি যত বড় পন্ডিতের উপর যার পাণ্ডিত্য নাই আর কোরআন হাদিসের উপর পাণ্ডিত্যের প্রথম সত্ত হচ্ছে যে ভাষাও কোরআন এবং হাদিস ওই ভাষার উপর পাণ্ডিত্য থাকত ডক্টর জাকির নায়ক সাহেব অনেক বড় পন্ডিত আমরা স্বীকার করি তার গবেষণা আছে তার পড়াশোনা আছে আমরা দেখেছি কিছুদিন এখনো সে প্রতিদিন আঠারো ঘন্টা নিয়মিত লেখা লেখাপড়া করে করতেছে কিন্তু সে স্বীকার করেছে আমার সামনে আমি নিজে শুনেছি আমি আরবি পারি না তার ওই অক্ষমতা তিনি প্রকাশ করেছেন যিনি আরবি পারবেন না সে যতগুলো পন্ডিতই হোক আপনার কাছে অনেক অনেক বড় হইতে পারে হইতে পারে আসলে তিনি অনেক বড় পন্ডিত কিন্তু কোরআন হাদিস থেকে মাস আল্লাহ যে পাণ্ডিত্য দরকার তার প্রথম শর্ত হচ্ছে আপনি আরবি সম্পর্কে ভালো যে ভাষায় কোরআন আপনি কোরআন নিজে বুঝলেন না আরেকজনের অনুবাদ দেখে আপনি ফটু আসলেন যিনি অনুবাদ করেছেন তিনি সঠিক করলেন না ভুল করলেন আপনি কেমনি বুঝলেন ও ভাই আল্লাহর অস্তে এই সমস্ত অনুবাদ দেখা মাস আল্লাহ মানা শুরু করে দিয়ে না আল্লাহর অস্তে এই সমস্ত দেখা আমল করা শুরু করে দিয়ে আল্লাহ ফটোয়া দেখা সমাজে করা আলিমি হোক আপনি যদি আহলে হাদিস হয়ে থাকেন ভালো কথা একজন আহলে হাদিস আলিমের সাথে সম্পর্করা এই খাবি আমল করেন কোনো আপত্তি নেই আমাদের আপনি যদি মাঝহারি হয়ে থাকেন ভালো কথা আপনি যদি শাসি হল বিভ্রান্তিতে পড়তে হবে একটা মৌলিক কথা আল্লাহ আসমানি কিতাবকে নাই একটা মৌলিক কথা কোন আসমানি কিতাব আল্লাহ নবী ছাড়া পাঠান নাই এবং বহু আছে না আসমানি কিন্তু কোন আসমানি কিতাবকে নাম এটা দেখা আমল যুগ বুখারি শরীফের সমস্ত হাদিস এক কথা বাদার আছে কি আমার কাছে আমার এই ক্ষুদ্র মানুষটার কাছে পঞ্চাশটার উপরে হাদিস আছে যেই হাদিসের উপর আর হাদিস ভয়াব আমল করেন না আমি বলি ঠিক আছে ঠিক আছে এটা মেনে নেন যে সমস্ত হাদিস আমল যোগ্য নয় রসুলের সূন্য আমল যোগ্য সুন্না রসুলের সুন্না আমল যোগ্য মানি পার্থক্য আছে এই পার্থক্য এক হাদিস আছে বলেছেন তোমরা দাঁড়ায় পেশা করবানা আরেক হাদিস বলেন যে ব্যক্তির কথা বলবে সে দাঁড়ায় পেশাব করছেন কই হাদিসের কথা রসুল দাঁড়ায় পেশাব করছেন আরে আছে রসুল দাঁড়ায় পেশাব করেন নাই নিষেধ করেছেন এখন আপনি কোনটা মানবেন যে কোন একটা মানতে হবে যে একটা মানতে হবে কোনটা মানবেন এই কোনটা মানবেন এই সিদ্ধান্ত আপনি দিবেন না এই সিদ্ধান্ত দিবে এই হাদিসগুলো এই সমস্ত হাদিস আগে কোনটা পরে কোনটার বর্ণনাকারী শক্তিশালী বর্ণনাকারীর মধ্যে দুর্বলতা আছে এগুলো নির্ধারণ করার ক্ষমতা যাদের আছে তারাই সিদ্ধান্ত দিবে যে আপনি কোনটার উপর করবেন আপনি বাংলা তর্জমা দেখা যদি আমল করা শুরু করেন ভাই আপনি তো বিভ্রান্ত হবেন আপনি বিভ্রান্ত হবেন কেন এই বিভ্রান্তিতে পড়বেন ভাই কেনার কোনো রকমের বিভান্তিতে যেন না পড়ি আলমের স্বর্ণপন্ন নিজে নিজে দেখে আমার সারা চেষ্টা না এটা এটা ওহি এলাহি আল্লাহর পক্ষ থেকে আসা হইনা যায় না কোনটা মাথায় ঢুকা তারপর ওস্তাদ এর সহ অপর উস্তাদ যা বলে আপনি মানেন কিন্তু এটা আরেকজনকে মানাইতে যদি আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে হেফাজত করেন আমি আমাদেরকে পরস্পরের মধ্যে এই বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ভাই ওই শুরুর কথাটা আবারও বলেন ইয়াহুদিন আসার ষড়যন্ত্র চলছে আমাদেরকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করতে পারলে তো তারা আমাদেরকে শাসন করতে পারবে এটাই তো তাদের রূপ ভাঙবো আর শাসন করো নাকি ভাঙব আর শাসন করো আল্লাহ কাজ একটা কথা যেহেতু বলেছি একটা প্রশ্ন আসবে ওই প্রশ্নটার জবাবটা দিয়ে শেষ করি হজরত ঈসা আলাহিসাল্লাম যখন আসবেন এই দুনিয়ায় ঈসা আলাহিসাল্লাম কোন মাঝহাভাবের হবেন হানাফি মাঝাবের না সাফি মাঝাবের একটা প্রশ্ন অনেকে করেন ঈশা আলাই কোন মাঝাবের হবেন বলেন্লাহ আলোচনা হয়েছে ঈশা আলাই আল্লাহ ঈশা আলহ সালাম নিজেই একটা মজাহের ইমাম হবেন নিজেই একটা মাঝহের ইমাম হবেন হাদিস এবং আয়াত আহকামের যে আয়াত আল্লাহাম لما تحب وترضى عدد ما تحب وترضى نستغفرك ونتحب إليه ربنا تقبل منا جميع صالح عمالنا إنك أن تسمعون عليه وصل الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله